এর পূর্বে ইবন উমর রদিল তাল আনাহা বলতেন সে যেতে পারবে না তারপর তাকে বলতে শুনেছি যে সে যেতে পারে কারণ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তাদের জন্য যাওয়ার অনুমতি দিয়েছিলেন